টিডু এক বিউগল বাদক অনেক কাল আগে এক গরিব চাষি তার স্ত্রী আর ছেলেমেয়েদের নিয়ে থাকত পেট চালাবার জন্যে তারা সবাই খেতে অক্লান্ত পরিশ্রম করত সবাই পরিশ্রম করত শুধু চাষির ছোট ছেলে টিডু ছাড়া টিডু সারা দিন বিছানায় গড়াত আর কষ্ট করে উঠে যে খেতে কাজ করবে সে ইচ্ছে তার ছিল না বাড়ির লোক যতই তাকে ডাকা ডাকি করুক যদি বাড়ির সবাই বেশি পিড়াপিড়ি করত তাহলে টিডু জঙ্গলে চলে যেত সেখানে হয় গাছের স্নিগ্ধ ছায়ায় শুয়ে ঘুমতো বা মনের আনন্দে বাঁশি বাজাত একদিন সে বসে বাঁশি বাজাচ্ছে এমন সময় সেখান দিয়ে একটা লোক যাচ্ছিল सुंदर बाशी बजाओ अनेक धन्यवाद जदि चुपचाप सारा दिन बाशी बजाते पर जीवने कोई राज्य सब चेधन लोक होते खूब भलो हतोता हाथ पा गुटिए बसे थे को स्वन सफल है ना जुवको लोक क्ज ना बड़ लोको होते परेना क्ज करते हमारे भलो लगे ना তুমি লোকেদের বাঁশি বা বিউগল বাজিয়ে শোনাচ্ছ না কেন আমার কাছে বিউগল নেই আর সেটা কেনার কোনো পয়সাও নেই আমার কাছে তাহলে তুমি বাঁশি বাজাও তারপর পয়সা হলে বিউগল কিনে নিও ঠিক আছে তাই টিটু গ্রামের লোকিদের বাঁশি শোনাতে লাগলো সে এত সুন্দর বাজাত যে লোকেরা খুশি হয়ে সামনে রাখা টুপিতে পয়সা দিয়ে যেত আর খুব শীঘ্রই টিডুর কাছে ভালো একসেট বিয়ুগল কেনার পয়সা জমা হয়ে গেল সে বাঁশির থেকেও বিয়ুগল ভালো বাজাতে পারে আর আশপাশের কুড়িটা গ্রামের মধ্যে এমন কোনো গ্রাম নেই যেখানে বিয়েতে বা অনুষ্ঠানে টিডুর ডাক পরে না বাজনা বাজানোর জন্যে টিডু আমরা জীবনে এত মিষ্টি বাজনা কখনো শুনিনি তোমার এই প্রতিভার উপযুক্ত না এতে তার লোভ আরো বেড়ে গেল দিন হয়ে গেছে সে বাড়ি ছেড়ে চলে এসেছে অথচ নিজের পরিবারের কাছে ফিরে না গিয়ে সে ঠিক করলো যে বিখ্যাত দেশ কোংলাতে যাবে যদি আমি কুংলাতে গিয়ে বাজাই তাহলে বড় লোক হয়ে যাব আমি তাই টিডু তার সব ধন দৌল তার সঙ্গে নিয়ে এক জাহাজে গিয়ে উঠল কুংলা যাবে বলে কিন্তু টিডু টিকিট কিনতে রাজি হল না মিথ্যে বলল যে তার কাছে টাকা নেই অথচ তার কাছে তখন প্রচুর সম্পত্তি এই যে দাদা আপনার টিকিটটা দেখান আমি আমি খুবই গরিব মানুষ আমার কাছে টাকা পয়সা থাকলে তো আমি টিকিট নিশ্চয় কিনতাম আমি দুঃখিত জাহাজের এক নাবিক টিডুকে চিনত আপনার কাছে তো টিকিট কেনার মতো পয়সা থাকার কথা কিন্তু আমি জানি যে আপনি কত ভালো বাজান আপনাকে ভেতরে আসতে দেব রাতে আপনি অন্ধকারে জলে ঝাঁপিয়ে পড়বেন আর নৌকর পিছু পিছু সাঁতরে আসবেন আমি ব্যবস্থা করবো যাতে তাকে বলবো কেবিন থেকে বেরিয়ে এসে জলে ঝাঁপ নাবিক চিৎকার করে উঠলো জাহাজের পেছনে একটা লোক সাঁতার কেটে আসছে একটা লোক জাহাজের পেছনে সাঁতার কেটে আসছে মনে হচ্ছে লোকটা ডুবে যাবে তাড়াতাড়ি আমি পিছু পিছু সাঁতরে এলাম কিন্তু এখন আমার শক্তি ফুরিয়ে এসেছে আপনি যদি টেনে না তুলতেন তাহলে এতক্ষণে ডুবে যেতাম আমি আপনি সাঁতার কেটে এলেন তাও প্রায় আট ঘন্টা নোংর ফেললো টিটু কুমলার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো আর দেখে অবাক হয়ে গেল বাড়ির দরজা জানলা সব সোনার তৈরি দামি পাথর খচিত গাড়িতে লোকেরা ঘুরে বেড়ায় এমন কি বাজারের সাধারণ দোকানদারদের দেখেও মানুষ মানুষদের মতো মনে হয় এখানে আমার খুলে যাবে। এই নিশ্চয় একজন পরিচারক দশগুণ বেশি রোজগার করতে পারে একজন বাদকের থেকে যা আর কোথাও সম্ভব নয় টিডু শুনতে পেল আর ভাবলো যদি একজন পরিচারক বাদকের থেকে বেশি রোজগার করতে পারে তাহলে সে বরং তাই হবে তাই সে তার বিউগল ফেলে বিরাট এক অট্টালিকায় কাজ নিল সেখানে এক মাস কাজ করার পরে তোমার সেবায় আমি খুশি হয়েছি এই নাও তোমার বেতন এক মাসেই টিডু সারা বছরে যা রোজগার করত তার দশ গুণ বেশি রোজগার করলো। কিন্তু যত বেশি রোজগার করল টিডু তার আকাঙ্ক্ষা তত বাড়তে লাগল সে লোভী আর কৃপণ হয়ে উঠল সে নতুন পোশাক কেনা ছেড়ে দিলো. পুরোনো পোশাক এই বাড়ি ছেড়ে চলে যাও এরকম একটা অপরিষ্কার চাকর দেখতে আমি বাড়িতে মোটেও চাই না লোকে ভাববে আমি তোমাকে মাইনেই দি না আর সেটা আমি হতে দেব না কোনো মতে যখন টিডু তার মনিবের কাছে এই রকম কথা শুনল তার মনটা ভেঙে গেল নিজের গ্রামে যে প্রশংসা শুনত আর সম্মান পেত তার জন্য মনটা আকুল হয়ে উঠল শহরের ঝিলের পারে মন শান্ত করতে গেল সে যখন জলের দিকে তাকিয়ে বসে আছে সেখানে একটা চেনা মুখের প্রতিবিম্ব দেখতে পেল টিডু ওপরে তাকালো। দেখে সেই লোকটা যে তাকে বাজনা বাজাবার পরামর্শ দিয়েছিল আপনি। আমাকে তোমার মনে আছে দেখছি অর্থে লোভ আমার কথা তোমার স্মৃতি থেকে এখনো মুছে দেয়নি তাহলে পরিচারক হয়ে কি করে খুশি থাকবে যখন তুমি একজন শিল্পী কয়েকটা টাকার জন্য তোমার এত ভালো প্রতিভাকে জলাঞ্জলি দিয়েছ তুমি সম্মানের অভাবে কষ্ট পাচ্ছ না তুমি লোভ তোমাকে ক্ষত বিক্ষত করছে এখন কি করতে হবে একবার আমায় পথ দেখিয়েছেন দয়া করে আরও একবার আমাকে দেখিয়ে দিন পথ পথ তো সেই একই টাকার লোভ ভুলে যেতে হবে আর আবার বাজানো শুরু করতে হবে কিন্তু নিজের বাজানোর জন্য টাকা চাইতে পারবে না দেখবে যে তুমি উপযুক্ত পুরস্কার পাচ্ছ কিন্তু বাজানোর অভ্যেস চলে গেছে জানি না আমি আগের মতন অত ভালো আর বাজাতে পারবো কিনা। ততদিন তোমার জীবন ধারণের মতো অর্থ তোমার কাছে আছে আপনি যা বলবেন আমি তাই করব তাই টিডু তার বিজানোর অভ্যেস করতে লাগলো আর সে এখন আগের মতো তার চেয়েও ভালো বাজাতে শুরু করেছে এত মিষ্টি সে সুর যে কুংলার মানুষ তাকে উজাড় করে পুরস্কার দিল আর টিডু এখন সেখানকার ধনী লোকেদের মধ্যে একজন কিন্তু এখন টিডু সম্পূর্ণ আলাদা মানুষ এখন বাড়ি পরিবারের জন্যে মন খারাপ করে তার তাই একটা জাহাজ কিনে তাতে তার সমস্ত ধন নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু কিন্তু হায়রে সেই জাহাজ ছরের মুখে পড়ে টিডু সব ঘন্টার ভরা আর তাকে ঢেউ দ্বীপে নিয়ে ফেলল এ আমি কোথায় এসেছি ঝড়ে কি আমার সর্বস্ব খোয়া গেছে টিডুর খুব খিদে পেয়েছিল তাই দ্বীপে খাবার খুঁজতে বেরোলো সামনেই নিয়ে। কিন্তু যেই না আপেলে কয়েক কামড় দিয়েছে তার নাক বিরাট লম্বা হয়ে গেল প্রায় তার পায়ের পাতা ছুঁয়ে ফেলেছে এসব কি হচ্ছে এখন কি এরকম ভাবেই বাঁচতে হবে ভয় পেয়ে না। আমি আর ধনসম্পদ নিয়ে ভাবি না কারণ আমি দেখেছি অর্থ মানুষকে সুখ কিনে দিতে পারে কিন্তু মনের কষ্ট ঘোজাতে কখনোই পারে না কিন্তু এখন যদি আমি আমার বিউগালটা বাজাতে পারতাম কোনটা জরুরি তাই সবকিছু হারিয়েও আজ তুমি দুঃখী নও এই নাও আমি তোমার ফিরিয়ে দিচ্ছি তোমাকে শীঘ্রই উদ্ধার করে নিয়ে যাওয়া হবে রিভিয়ের রাজ্যে এক রাজা আছেন তিনি খুবই দাম্ভিকার ভাবেন যে তার আর তার পরিবারের মতো সুন্দর মানুষ পৃথিবীতে আর নেই সে মানুষকে করে করে রাখে কারণ মনে তারা বেশি করেছে। এই আপেল আর বাদাম দিয়ে তাকে উচিত শিক্ষা দিতে হবে আর রোজগার করতে হবে যাতে তুমি বাড়ি ফিরতে পারো টিডু তাড়াতাড়ি দুটি ঝুড়ি বানালো একটায় ভর্তি করে আপেল নিল আর অন্যতে বাদাম তারপর অপেক্ষায় রইল। মধ্যেই দেখে দূরে একটা জাহাজ আসছে টিডু জাহাজকে দেখে হাত নাড়ল আর তারা তাকে উদ্ধার করে নিয়ে গেল সেই জাহাজ নোংর ফেললো রিভেরা নামের এক টিডু এমন ছদ্মবেশ নিল যে কেউ তাকে দেখে চিনতে পারবে না সে আপেলের ঝুড়ি নিয়ে প্রাসাদে গেল তাজা সুস্বাদু মিষ্টি রসালো আপেল সূর্যের মতো তাই সে টিটুকের দেখে ডাকলো এদিকে এসো দেখি ভাই তোমার আপেল গুলো ভালো তো রাজা মশাইকে দেওয়া যাবে তো ও ভালো আপেল আপনি জীবনে কখনো দেখেননি তাই বলি আপনি পালিয়ে গেল সে পাঁচক আপেলে কামর বসাবার আগেই কয়েকদিন কেটে গেল টিডু ধৈর্য ধরে অপেক্ষা করে রইল শোনা গেল যে রাজ পরিবার নাকি অসুস্থ হয়ে পড়েছে সেই রোগে তাদের প্রাণের আশঙ্কা নেই কিন্তু তাদের নাকের অদ্ভুত এক পরিবর্তন হয়েছে যে তাদের এই রোগ উপশমের ওষুধ এনে দিতে পারবে তাকে অর্ধেক রাজত্ব পুরস্কার দেওয়া হবে টিডু এটা শুনলো সেই বাদাম গুডো করলো আর নিজেকে সাজিয়ে চলল সেই বাদামের গুডো নিয়ে গুঁড়ো খেতে তাহলেই কাল সকালের মধ্যেই সবাই ঠিক হয়ে যাবে আর রাজ পরিবারের সেই রোগ সেরে গেল রাজা টিটুকে তার পুরস্কার দিল তুমি আমাদের সুস্থ করেছো। তাই আমার কথা মতো তোমাকে পুরস্কার দেওয়া হবে কিন্তু শুধু আমার অর্থে রাজত্ব নয় বরং তার চেয়েও বেশি কিছু বলো তুমি কি চাও মহারাজ আমি শুনেছি মানুষকে আপনি বন্দি করে রেখেছেন কারণ তারা নাকি বেশি সাজগোজ করেছে তাদের মুক্তি করে দিন মহারাজ হ্যাঁ অবশ্যই আর তোমায় কি দিতে পারি আমি বলো আমার চাই না আপনার অর্ধেক রাজত্ব মহারাজ আমাকে একটা জাহাজ দিন আমি যাতে বাড়ি ফিরে যেতে পারি আর কিছু অর্থ দিন যাতে কয়েক একর জমি কিনতে পারি অতি উত্তম তাই রাজা টিডুকে তার একটা ভালো জাহাজ দিল আর তাতে ভর্তি ধন সম্পদ যা দিয়ে টিডু বাড়ি গিয়ে বিরাট এক জমি কিনলো। বিরাট এক বাড়ি বানালো আর নিজের পরিবার নিয়ে সুখে স্বচ্ছন্দে জীবন কাটাতে লাগল আর মনের আনন্দে বিউগল বাজাত তার সম্পত্তি গড়ি বসহায় মানুষদের মধ্যে ভাগ করে দিত সে এখন আর অলস বা লোভী না ওই ঐশ্বর্য বা রূপ শেষ হয়ে যায় কিন্তু প্রতিভা ও পরিশ্রম কোনো দিন তোমাকে ছেড়ে যায় না